الله الله الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ও সাল ও সালাম আলাহ আবদুল্লাহ ও আপনাদের বিশেষ শুভেচ্ছা আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে একটি চমৎকার বিষয় হাল্লা রাসুল সাল্লাম তার বাস্তব জীবনে অগণিত অসংখ্য নির্দেশনা দিয়েছেন বিভিন্ন আদেশ ও নিষেধের মাধ্যমে সাথে তিনি অতীত জীবনের অতীত মানুষের অতীত জাতিসমূহের অনেক ঘটনাও তিনি বর্ণনা করেছেন অনেক কাহিনীও তিনি তুলে ধরেছেন से अतर विषय तो अच्छे एमकी नबी सल्लासम जीवन तर वस्तव जीवने कत किचू घटे से घटनागुली करान सही सुन्नार आलो के जहाँ विस्तारित भाव प्रमाणित से विषयगली अवश्य ग्रहण करबे हिसाब सेगुली के मे चलार चेष्टा करब এটাই একজন মুসলিমের করণীয় এটি একজন মুসলিমের কর্তব্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের মাঝে বিভিন্ন দিন বিভিন্ন হাদিসের কাহিনী ধরেছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কাহিনী তুলে ধরব যে হাদিসের কাহিনীটি রাসুল সাল আলি ওসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব মেয়ারাজগঠিত হয়েছে রসুল সালাম এর জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব হল মেয়ারাজ্লা সুবাহিমরা ইসরাইল এবং সুরানাজাম এই দুই সুরাতেও আল্লাহ রাহ আলমিনের জীবনে এ বাস্তব ঘটে যাওয়া ঘটনাটিকে ইঙ্গিত সূচক হিসাবে তুলে ধরেছেন বুখারি ও মুসলিমের হাদিসে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সেই কাহিনী আজকের অধিবেশনে স্বল্প আমরা সংক্ষিপ্ত ভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করব হল্ল সোহানী শ্রেণীর প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান রহিম সুবহান হারাম মিনল মসজিদ হারামি ই মসজিদ ইদি বারক হৌল এই আয়াতে তিনি আশ্চর্যভাবে বিষয়টিকে আশ্চর্যমূলক ঘটনা হিসাবেই তুলে ধরছেন হল্লা বলছেন সোভানী সেই সত্তার পূত পবিত্রতা বর্ণনা করছি তার বান্দাকে প্রিয় বান্দাকে ভ্রমণ করালেন কেন সেই মসজিদে আকসাহ ফিলিস্তিনে মসজিদে আকসার চতুর্দিকে অসংখ্য গণিত আল্লাহর নিদর্শন মরকথ সেগুলিকে বাস্তবে দেখানোর জন্যই আল্লাহ সুবহান হাত তালা নবী সালাল্লাহ আলীহুসাল্লামকে নিয়ে গেলেন নবী সাল আলাইহ্লাম এর জীবনে এই ঘটনাটি এটির নামই হচ্ছে মেয়ারাজ ইসরা ও মেয়ারাজ ইসরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রাত্রিবেলা ভ্রমণকে বলা হয় হারাম থেকে কাবা থেকে মসজিদে আখসা ফিলিস্তিনে রাত্রিবেলা ভ্রমণ করালেন বিশেষ বাহনের মাধ্যমে জিবরিল আলহ ইসালামের সাথে অতঃপর মসজিদে আখসা থেকে আল্লাহ তুলে নিলেন জগতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত আল্লা সুবাহানা জিবরিলের সাথে বিশেষ বাহনে আল্লাবুল আলামিন তাকে নিয়ে গেলেন শুধু সপ্তম আসমানে নয় সেই সপ্তম আসমান থেকে আরো ঊর্ধ্বে সিদ্ধুল মন তাহা পর্যন্ত আল্লা সুবাহানহতালা নিয়ে গেলেন ভারও ঊর্ধ্বে নিয়ে গেলেন যেখানে স্বয়ং জিবরিলেরও যাওয়ার মতো সুযোগ ছিল না সুযোগ হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাহিনী যা আমাদের জীবনে বহু ধরনের পাথেও জোগাবে বহু শিক্ষা আমরা নিতে পারি এ ঘটনা থেকে রসুলসালাম মক্কা থেকে বাইতুল গেলেন পরের দিনে যখনই তিনি এ সংবাদ মানুষকে দিলেন সেই মক্কার মানুষেরা ঠাট্টাবিদ্রুপ করতে শুরু করল বিষয়টিকে হাস্যকর মনে করল তারা এটাকে গ্রহণ করতে চাইল না যিনি সর্বপ্রথম এ বিষয়টিকে নির্দিধায় নিঃসংকচে কোন মন্তব্য ছাড়ায় পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছেন সত্য বলে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক তিনি সিদ্দিক জন্যই তার বৈশিষ্ট্য ছিল আল্লাহ কিছু বলেছেন বলে যদি প্রমাণিত হয় বা মুহাম্মদ সাল আলুসাল্লাম কোনো বিষয়ে কোনো সংবাদ দিয়েছেন এটি যদি নিশ্চিতভাবে মোহাম্মদ সাল্লামের সংবাদ প্রমাণিত হয় তাহলে এই বিষয়কে আর অস্বীকার করার কোনো মন্তব্য করার কোন সুযোগ নেই একেবারে মাথা পেতে সেটাকে সত্য বলে মেনে নিতেন যিনি তিনি হলেন আবু বকরা সিদ্দিক রবিআলাহু অনেকেই যেমনই বিষয়টিকে অমুসলিমেরা হাস্যকর বিষয় হিসেবে মনে করল কিন্তু আবু বিষয়টিকে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলেই বিশ্বাস করলেন মেনে নিলেন মুসলিম সাহবাই কেরামগঞ্জ যারা ছিলেন তারাও বিষয়টিকে মেনে নিলেন সেই মক্কার কাফের করাইশ তারা বিষয়টিকে হেউ প্রতিপন্ন করে রাসুলসাল আলী হোসাল্লামকে বিষয়ের ক্ষেত্রে বিপদে ফেলার জন্য পরীক্ষার ঘোষণা দিয়ে দিল তারা বলল যে আমরা পরীক্ষা করে দেখব তুমি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছ তা কিভাবে কারণ সাধারণত সেই সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে সেই সময়ের বাহন অনুযায়ী পুরাপুরি এক মাস তাকে অতিক্রম করতে হতো তাহলে মক্কা থেকে ফিলিস্তিনে আকসা। আমি আমার কিন্তু বান্দাকে সুবাহ হারাম থেকে মসজিদে আকসায় রাত্রের মাঝে সামান্য সময়ে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তিনি নিয়ে আমি নিয়ে আসছি ভ্রমণ করিয়েছি সামান্য সময়ে गोटा रत घंटार नये मक्कार मानुषलम विषय नीलना जे पूर्ण एक मास मास अतिक्रम करते आ सामान्य कैक मुहूर्ते रत सबकिेष होते বাইতুল মুকাদ্দাসে সেই মসজিদে গেছেন কি না আমরা আপনাকে একটু পরীক্ষা করে দেখব যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আমরা হয়তো বিষয়টিকে সত্য বলে মেনে নিব এই প্রস্তাব দিয়ে তারা রাসুলসাল্লাহ আলি হোসাল্লামকে পরীক্ষা করতে চাইলে। পরীক্ষার জন্য কি ব্যবস্থা নিলেন যে রাসুলসাল্লা কারণ তারা জানতো যে রাসুলসাল্লি হোসাল্লাম কোনদিন মসজিদে আকসায় যাননি তাই তারা এখন পরীক্ষা নেবে মসজিদে আকসার বর্ণনা তার কাছে শুনবে কথা কি আছে না আছে যেগুলি জানতে চাইবে যদি তিনি সঠিক জবাব দিতে পারেন তাহলে তারা বিশ্বাস করবে আর না পারলে বিশ্বাস করবে না তিনি তাদের পরীক্ষার সম্মুখীন হলেন কিন্তু বিষয়টি এমন না করার কোন সুযোগ নেই তারা পরীক্ষার জন্য দাবি করেছে যদি তিনি বলেন যে না কোন পরীক্ষার সুযোগ নেই তাহলে তো তার আরো বিশ্বাস করবে না আস্থা রেখে তাদেরকে বললেন যে ঠিক আছে পরীক্ষা হবে পরীক্ষার মুহূর্ত ঘনিয়ে আসল রসুল সাল্লা আলিহসাল্লাম মসজিদে হারামে বাইতুল্লাহ হাতিম নামক জায়গায় হেজর নামক জায়গায় ভিতরে গিয়ে প্রবেশ করলেন যখনই সেখানে প্রবেশ করলেন সহিহুল বুখারির হাদিসে এসেছে আমাকে সালাম জানলো যে আমি আমি তখন কি করলাম ওই বাইতুল্লাহ সেখানে গিয়ে ফকুম তুফিল হেজের সেখানে গিয়ে আমি দাঁড়ালাম কন্দ আংদ ইউকা নাম বললেন গিয়ে দাঁড়ালামাইট পদ্ধতিতে সেই মসজিদে আকসাকে আমার চোখের সামনে আল্লা সুবহানা তালা তুলে ধরলেন আমি সচক্ষে মসজিদে আকসার দিকে দৃষ্টি দিচ্ছি তারা আমাকে যে প্রশ্ন করছে সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছি তারা আমাকে জিজ্ঞাসা করে মসজিদে আকসার ঘর দরজা কয়টি আমি দেখে জবাব দিচ্ছি জানালা কয়টি দেখে জবাব দিচ্ছি পেলার কয়েকটি দেখে আমি জবাব দিচ্ছি তারা আমাকে প্রশ্ন করে আর থামাতে পারেনি আমাকে সুবহান সুন্দর জবাব দেওয়ার সুযোগ করে দিলেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় মনে রাখা দরকার তাকে শুধু নবী নয় তাকে রাসুল হিসাবে আল্লাহ রবুল আলমীর মনোনয়ন করেছেন শুধু রাসুলই নন সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসুল হিসাবে আল্লা সুবহানব তাল্লাহ তাকে मर्जदा दिएमीन विषय प्रमाणित करता सर्वदिक दिए मानुष्ट दान कर তার ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিয়েছেন হল কিনা হে রাসুল পৃথিবীর বুকে সমগ্র মানুষের মাঝে তুমি একজন শ্রেষ্ঠ আদর্শের প্রতীক তোমার চেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ কেউ হতে পারে না রাসুল সাল আলহিহসাল্লাম আদর্শগত দিক দিয়ে যেমন সকল মানুষের মাঝে শ্রেষ্ঠ ছিলেন সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠ দান করেছেন आज के चौदह शत बचर पर सैटेलैटर आविष्कार चौदह शत बचर आगे अल्लासुबहाना ताला सैटेलैट दिए सैटेलैटर दृश्य सेटेलैटर उन्नत पद्धतर मध्यमे বৈতুল মুকাদেশের পরিস্থিতি পরিবেশ অবস্থা তিনি দেখছেন আর জবাব দিচ্ছেন সুতরাং মনে করার সুযোগ নেই যে আজকে উন্নত প্রযুক্তি অনেক দূর অগ্রসর হয়েছে যেই অগ্রসর রাসুলসাল্লামের পক্ষে হওয়া সম্ভব ছিল না এমন কথা বলার কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক শ্রোতা ঠিক একইভাবে চিন্তা করুন আজকে মানুষ জ্ঞান বিজ্ঞানের উন্নত আবিষ্কারে মানুষ আজকে পৃথিবীতে পৃথিবী অতিক্রম করে ছুটেছে ঊর্ধ্বজতে বিভিন্ন গ্রহে আজকে মানুষ যাচ্ছে সেই মঙ্গল গ্রহে বলেন বা চাঁদের দেশে বলেন আরো কোথায় কোথায় আজকে মানুষ উন্নত প্রযুক্তির আবিষ্কারে তারা যেতে সক্ষম হচ্ছে হয়তোবা কেউ মনে করতে পারে যে রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম তিনি পৃথিবীতেই ছিলেন এত উন্নত ঊর্ধ্ব যাওয়ার মতো তার যোগ্যতা সেই সময়ের অবস্থা ছিল না আসলে এই কথাটি কখনই সঠিক নয় বরং আমরা বলবো স্পষ্টভাবে যে আল্লাহ সুবহান ঊর্ধ্ব জগতে আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামকে যত দূরে নিয়ে গেছেন কেমত পর্যন্ত কোন মানুষের ঊর্ধ্ব সেই পর্যায়ে যাওয়া কখনোই সম্ভব হবে না কখনোই নয় कारण आज के मानूष चाँदा क्योंकि आल्ला सुबहनाबी मुहम्मद सल्लाम के शुद्ध सप्तम आसमान नये बर नबी सल्लाह अलीम के सप्तम आसमान যেখানে জিবিল আলাইসাল্লামেরও যাওয়ার ক্ষমতা নেই সুযোগ নেই সে পর্যন্ত বিশ্বের কোনো মানুষের পক্ষে মোহাম্মদ সাল্লামকে যত ঊর্ধ্ব জগতে আল্লাহ নিয়েছেন তত উর্ধ্ব জগতে মানুষের পক্ষে যাওয়া কখনো সম্ভব নয় অতএব এই দিক থেকেও যেন मुहम्मद सल अलहीसलमर श्रेष्ठत आल्लासुब्भान आला प्रमाण कर ल्रेष्ठत क्या पर्त कारो अतिक्रम कर सम्भव हमें